আসসালামু আলাইকুম ওরি ওখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওবিনাম সৈলসলীন আজমাইন আংলার দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আন্তরিক স্বাগত ও মবারকবাদ জানিয়ে শুরু করছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমষ্টিক আলোচনা আর তা হচ্ছে বে পর্দার সর্বনাশা প্রভাব এই পর্বটি আমরা আলোচনা করব পর্দার প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে যাতে আমরা পর্দাকে যথাযথভাবে বাস্তবায়ন করে একটি আদর্শ সমাজ জাতিকে উপহার দিতে পারি ইনসা আল্লাহ শুধুও দর্শক বিন্দু যথারীতিথি আজকেও আমরা স্টুডিওতে যে অতিথিবৃন্দদের আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে আমরা পরিচিত হয়ে নেব আমার ডানে উপবিষ্ট রয়েছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর যথারীতি আপনাদের সাথে সঞ্চালনে রয়েছি আর দর্শক বৃন্দ আমরা এ পর্বে আলোচনা নিয়ে আসব। নারীদের চলা ফেরা তাদের এই গতিটা কি রকম হবে তারা কেমন করে অঙ্গভঙ্গি করবেন এটির কোনো নিয়ন্ত্রণ আছে কিনা। না যেমন খুশি তেমন করে চলবেন এ বিষয়টি নিয়ে শরীয়তির নির্দেশনা কি আমি প্রথমেই এ বিষয়ে আলোচনা করার জন্য জানাব আহমদুল্লাহ সাহেবকে আহ্বান ধন্যবাদ আসলে। পর্দা বলতে সাধারণত আমাদের বিভিন্ন আসলে শুধুমাত্র পর্দা নারীর একটি বোরকার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নয় পর্দা পর্দার একটি পোশাক এটা পর্দার একটি পোশাক একটা অঙ্গ এবং এর সঙ্গে আরো অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট আছে যার প্রত্যেকটি যদি আমরা বাস্তবায়ন করি তাহলে একটি সুন্দর ভারসাম্যপূর্ণ এবং সুখী সমাজ গড়ে উঠবে তো পর্দার এই প্রাসঙ্গিক বিষয় আলোচনা করতে গিয়ে এটা অবশ্যই চলে আসে যে নারীর চলাফেরার ক্ষেত্রে পর্দার বেঘাত হওয়ার মতো কোনো কিছু আছে কি না থাকলে সেটা কিরকম তো এক্ষেত্রে আমরা সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াতটি লক্ষ্য করতে পারি আল্লাহন আলা স্পষ্ট ভাবে উল্লেখ করছেন ওয়ালাইয়দ রিবনা বি আর ইচ্ছাকৃত ভাবে হাঁটবে না পাঁও দিয়ে এমন ভাবে আঘাত করে করে হাঁটবে না যাতে করে তাদের পায়ের অগ্র সৌন্দর্য গুলা প্রকাশ পেয়ে যায় আর এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে তাফসির ইবিনী কাসির ভিতরে উল্লেখ এসেছে অন্য সমস্ত তাফসিরে প্রায় এসে গেছে স্পেসিফিকলি তাফসির ইবিনাসির এর ভিতরে আসে যে সাহবাইকরাম যুগে এরকম একটা ঘটনা ঘটেছিল বিশেষ একটা ঘটনা ঘটেছিল আর আমভাবেও হইতো যে মেয়েরা যখন চলাচল করতেন কিছু কিছু মেয়েরা এমন ছিল যে তাদের ওই বোরকা বা তাদের যে জিলবাব যেটাকে কোরআনে বলা হয়েছে ওইটার ভেতরে পায়ের মধ্যে যে নুফুর বা নুপুর জাতীয় জিনিস তারা পড়তেন এটা কখনো কখনো এমন হতো যেটা শব্দ হতো না এরকম তখন ওটা শব্দ যেন হয় এবং তার পায়ে যে নুপুর আছে এটা যেন মানুষ বুঝতে পারে সেজন্য অনেকটা ইচ্ছাকৃতভাবে পদাঘাত করে করে করে চলতেন আর তখনই আল্লাহ তালা এই আয়াতটা নাজিল করলেন তো এই আয়াতের দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে নারী চলাফেরা তো অবশ্যই করবে কিন্তু সেক্ষেত্রে তার চলাফেরা দ্বারাই ইচ্ছাকৃতভাবে অন্যকে আকৃষ্ট করার উদ্দেশ্য থাকবে না এবং চলাফেরার মাধ্যমে নিজের গুপ্ত রূপগুলোকে প্রকাশ করবে না আসলে পর্দার মূল কথা কি পর্দার মূল কথা হল যে নারীর যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যগুলো সে যত্রতত্র যেখানে সেখানে প্রকাশ করবে না করলে কি হবে আল্লাহ তালা পর্দার মূল উদ্দেশ্য বলেছেন এক শব্দে যে তাদেরকে উত্তক্ত করা হবে তারা অপ্রীতিকর পরিস্থিতি ফালাই দেয় না এআতির ভিতরে পর্দার পুরা উদ্দেশ্যটা একটি শব্দ আল্লাহ তালা ব্যক্ত করে দিয়েছেন অতএব নারীর চলাফেরার ক্ষেত্রে যদি ভাবে তিনি তার চলাফেরার মাধ্যমে অন্য পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা যদি করেন আজকাল যে হিলের জুতার প্রচলন হয়ে গেছে এই হিলের জুতাগুলো আসলে একজন মুসলিম নারী যিনি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ্লামকে ফলো করতে চান তার জন্য এই সমস্ত জুতাগুলো অ্যাভয়েড করাই উত্তম কারণ এই সমস্ত জুতাগুলো পরলে এই আয়াতে যে বিষয়টি আল্লাহ নিষেধ করেছেন ওই বিষয়টির উল্টা হয়ে যায় এটি একটি বিষয় আরেকটি বিষয় হলো যে চলাফেরার ক্ষেত্রে শুধু নয় সব ক্ষেত্রেই নারী তার সৌন্দর্যে আল্লাহ তালা পুরুষকেও চলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দিয়েছেন কোরআনে আল্লাহ বলেছেন আর নারীর বেলায় হলো তার সৌন্দর্যের প্রকাশ ঘটে যেতে সহজ কথাটা হলো থাকবে না অর্থাৎ চমৎকার নারী চলবে তার প্রয়োজনে জন্য পৌরুষ দেখাতে যে যেন অহংকারী না এই ব্যবস্থা করে দিয়েছেন যেটা আমাদের শেখ আহমেদুল্লাহ বলছিলেন যে হিল ব্যবহারের উদ্দেশ্যটা কি এটা হলো মানে হিল ব্যবহারের মাধ্যমে হেলে চলতে বাধ্য হওয়া এবং এটা কিন্তু স্বাস্থ্যকর নয় কিন্তু এটার উদ্দেশ্য আসলে যারা এটাকে উদ্ভব করেছেন তাদের জন্য কিছু আর কিন্তু আমরা যারা ইমান নিয়ে আছি বিশেষ করে আমাদের দর্শক যারা আমরা মনে করি তারা ইমানদার নারী পুরুষ তাদের বুঝতে হবে যে এদের অন্ধ অনুকরণের মধ্যে ওদের মতোই অন্ধকারে যাওয়া ছাড়া আর কোন লাভ নেই অস্বীকার করে মজার কথা একটা জিনিস আমি যুক্ত না করে পারছি না সেটা হলো এই যে এখানে আমরা সাজগুজের ব্যাপারটা যেটা ওই যে হিল পরে এরকম করে হেলে ধুলে চলা খুব চলছি যখন বলা হচ্ছে আপনি এটা করবেন না এটা আল্লাহ নির্দেশ আল্লাহ নিষেধ করেছেন সাবধানে হিল পরবেন না আপনার ক্ষতি হতে পারে তখন কিন্তু আমরা সতর্ক সাবধান হয়ে যাচ্ছে এরকম করছে না অথচ ওইটা আমার জন্য এটাও আমার জন্য এটা যখন সে অক্ষম আর পারছে না আমরা এনেছি আল্লাহর আল্লাহর কথায় সেই ইমানটা আমাদের আসছে না শুধু ইমান চেতনায় পরিবর্তন করলে আমরা দেখব ওই হিল গুলো জাহান্ন বলেছেন রসুল যাদেরকে দুলে চলে হিলের উদ্দেশ্য করা উচা হয়ে যেন এটা একটা কৃত্রিমতা কৃত্রিমতা এই কৃত্রিমতা তো সম্পূর্ণ নাজায়েজ। যায় অনেক ক্ষেত্রে মহিলা অবলম্বন করে যেভাবে চলে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো অপর আছি আমি আমাকে আকর্ষণীয় করে তুলছি কেন মানুষ আমাকে সুন্দর বলবে সুন্দর বলার পরে আমাকে সুন্দর বলতে যখন এসে আমাকে বলবে তুমি খুব সুন্দর তখন বলবে এটা প্রবলেমটা হলো আমাকে ছাত্রা বলে আমরা যখন একটা মেয়ে সাজে গোজে আমরা তাদেরকে আমাকে আমি তো বিষয়টা আমরা দেখে আমরা এটা কিন্তু হয় না এটা পশ্চাতে ঘটেনি যারা এইভাবে বেরিয়েছেন তারা এই বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হয়েছেন হচ্ছেন অহরহ হচ্ছেন রেকর্ডের হচ্ছেন রেকর্ডের বাইরে হচ্ছেন এবংেরাতে আল্লাহ রহমত বরকত পেতে পারবো ধন্যবাদ জানাব ডক্টর আব্দুল জাহাঙ্গীর সময় হলো একটা বিরতির বিরতিতে যাচ্ছি তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম निकटे मनोद कुरानी कर जिन्हें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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 डायल डेट साढ़े की जा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 स्वागत दर्शक बिंदुना चलब আর সেখানে আমরা প্রসঙ্গত উল্লেখ করেছিলাম যে নারীদের চলার গতি আল্লাহর আলমিন করে দিয়েছেন পুরুষদের কি করে দেননি পুরুষদেরও করে দিয়েছেন আর এখানে যারা এই ধরনের অশালীন হয়ে চলবে অঙ্গভঙ্গি করে চলবে হেলেদুলে চলবে অপরকে আকৃষ্ট করবে তাদের পরিণাম কিন্তু জাহার নাম সেটা প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ইসলামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবার একটা বিষয়ে যাব চমৎকার দৃষ্টান্ত পাব। যে আল্লাহর আলমিন আরো দুটি মেয়ের কথা বলেছেন যারা কিন্তু সেখানে ওই যে পানি পান করার জন্য তারা চলেছিল আল্লাহ কোরআন হোসেন ইস্তাহিয়া তারা শালীন ভাবে আসছিল প্রসঙ্গটি একটু আলোকপাত করার জন্য আমি যারা ডক্টর আব্দুল জাহাঙ্গীরকে অনুরোধ জানাচ্ছি সুন্দর কথা উত্থাপন করেছেন আসলে নারীর লজ্জা এবং শালীনতা এটা প্রাকৃতিক এটা আমরা যখন প্রাচীন ইতিহাস পড়ি প্রাচীন সাহিত্য সেই মাটির ফলকে লেখা সাহিত্য মিশরের সেই পুরনো লেখা সাহিত্য পড়ি একই জিনিস দেখতে পাই যেটা কোরআন একটা ইঙ্গিত করেছে শেখ বলেছেন মৌসা আলি সালাম যখন ফেরাউনের অত্যাচারের ভয়ে পালিয়ে দিয়ে চলে গেলেন সেখানে যেয়ে দেখেন যে একটা পানির জায়গায় অনেক মানুষ পানি খাওয়াচ্ছে সেখানে দুটো মেয়ে বসে আছে তারা কি হয়েছে আমাদের বাবা খুব চলে না গেলে তো দেখেন তখন কিন্তু সেই সমাজটা স্বাভাবিক ভাবে মেয়েরা অপেক্ষা করছে পুরুষরা চলে গেলে তারা খাওয়াবে পুরুষদের ভিড়ের ভিতরে যাওয়া কতটা যে শালীন এটা এবং গ্রামে গঞ্জে আপনি একেবারে সাধারণ সমাজে গেলে এটা পাবেন তারা চলে গেল যে একজন তাদের সেই দুই বোনের এক বোন লজ নম্র ভাবে শালীন ভাবে এসে বললে আমার আব্বা আপনাকে ডাকছেন আপনি যে আমাদের দুজনের একজন আসতেছে এবং আসাটা যে কত শালীন ভাবে আসতেছে কত ভদ্রনম্র ভাবে সেখানে কোন আল্লাহ রবীন্দ্র সব চলছে কথা বার্তা হচ্ছে না বললেই হচ্ছে না যখন বারো প্রসঙ্গটা আসছে যে এক শ্রেণীর সব সময় পর্দাটাকে অবরুদ্ধ ভাবছে বলছে আবার পক্ষান্তরে বলছে যে আমরা নারী স্বাধীনতা চাই মানে আমাদের দেশেই দেখা যায় প্রোগ্রামের ক্ষেত্রে ক্ষেত্রে হোক রিসেপশনের ক্ষেত্রে হোক সব জায়গায় নারীকে ব্যবহার করছে ছোট্ট একটা কথা বলি সেটা হলো আসলে কি এর মাধ্যমে নারী সাধারণ না কখনোই না কারণ আমরা দেখেছি এর বিরুদ্ধে কখনো হাইকোর্টে রিট করেছে আইনের আশ্রয় নিয়েছে এই ধরনের বহু জায়গাতে আমি এই কথাটা যে এই ধরনের ঘটনা যেগুলি ঘটছে কিন্তু শুধু বাঙ্গালি কমিউনিটির ভিতরে না আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম সেটা হলো যে নারীদের উপরে যে অত্যাচারটা হচ্ছে কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে কই মিছিল হচ্ছে না বা তারা সকলে মিলে মানববন্ধনের পক্ষে নারীবাদী সংগঠনগুলো কেন পদক্ষেপ নিল না তাহলে না এখানে তো বিষয়টা তাদের দৃশ্যে সম্পূর্ণ ভিন্ন প্রথম কথা বলি তাদের সঙ্গে নারীবাদীরা নারীদের সেবা করছেন না আমরা এটাও বলবো না তাদের দৃষ্টি ভঙ্গিতে তারা সেবা করছেন হয়তো বা আমরা কারো সেবাকে করতে না বিষয়টা হলো মানুষ যখন নিজের বুদ্ধিতে সেবা করে। করে। ডিভাইন গাইডেন্স আল্লাহ থেকে গাইডেন্সের বাইরে তখন ভুল যেমন আমরা দেখেছি মানুষের জ্ঞান হতে পারে না যেমন পারিবারিক অশান্তি হচ্ছে নারীবাদীরা স্বামীদের বিরুদ্ধে কঠোর মেয়েদেরকে উদ্বুদ্ধ করছে যে স্বামীদের এই থেকে বেরিয়ে এসো আল্লা পক্ষ থেকে যে নির্দেশনা এটার বাইরে আমরা যত যেমন কোন কোনো দেশে দেখা যাচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে আইন তৈরি করা হচ্ছে কিন্তু আইনের মাধ্যমে নারীরা উপকৃত না হয়ে আইন শৃঙ্খলা বাহিনী এই প্রসঙ্গে যেহেতু আমাদের হাতে সময় একেবারে কমে যাচ্ছে সেটা হলো এই যে এই যে নারীরা চলতে গিয়ে এই ধরনের যে অঙ্গভঙ্গি দিয়ে চলছেন এটি কিন্তু ক্রিয়ামতের আলামতের মধ্যে একটি কেয়ামতের আলামত সম্পর্কে রসোলা বিভিন্ন বাণী রয়েছে অনৈতিকতার কথা তো আছেই বিশেষ করে যেটা শির্ক হবে এবং শিরকে নারীরা বেশি লিপ্ত হবে এবং নারীরা সেখানে যাবে তাদের হাটা চলন ভঙ্গি গুলো মানে এমন ভাবে হাঁটবে যেটা আমরা দেখতে পাই এটাই একদিকে মুসলিম হবে এই বিষয়টা কিন্তু বাস্তব দেখেন সমাজে মহিলারা শিরকে বেশি নিপতিত হন অর্থাৎ কোনো একটা বিপদে কষ্ট পড়লেই একটা কোথাও আশ্রয় নেওয়ার মাজার দরগা বা কোথাও একটু দিয়ে কিছু আশ্রয় নেওয়ার আবেগ প্রবণতা বেশি হওয়ার কারণে লিপ্ত হন কিন্তু শিরকে লিপ্তের পাশাপাশি নৈতিকতা বোধটা আসছে না এবং শির যেখানে করা হয় সেখানের মূলটা কিন্তু এই তোমার অন্য কিছু লাগবে না আল্লাহ লিপ্ত হবেন এবং শিরিজ মুসলিম উম্মার ভিতরে সরিয়ে পড়বে সরিয়ে পড়বে আর একটা বিষয় যোগ করা যায় শুধু কিয়ামতের আলামত না বরং ইবনো মজার একটা হাদিস বর্ণিত হয়েছে গায়িকা দ্বারা এটা করলে কি হবে দুইটা কাজ ঘটবে তাদের উপরে ভূমিকম্প আসবে খুশে দেওয়া হবে দুই তাদেরকে বানরে অথবা শুকুরে পরিণত করা হবে এটা যে যেকোনো দেশে আজকে কিছু কিছু দেশের কথা পাওয়া যায় মূলত যে হাদিসটি আগে আলোচনা করা হলো এই মহিলাদের ফ্যাশনটা কেন কোথা থেকে তারা পেল এটা পুরুষকে আনন্দ দেওয়ার জন্য যে পোশাক পরছে যে অঙ্গভঙ্গিটা করছে যে নৃত্যটা করছে এবং যখনই নেতৃবৃন্দ আসছে লাখো জনতার সামনে তখন এক দিকে বাদ্যযন্ত্র বেজে উঠছে আর দিকে নর্থ থেকে নাচ শুরু করছে ওই দিকে আবার যারা গান করবে তারা এগিয়ে আসছে যারা গায়িকা তারা চলে আসছে নারীর জন্য অবাননা করে অবশ্যই যারা নারীকে এই পর্যায়ে এনেছে মজার বিষয় হলো যারা নারীকে বলে যে এইটা করলে তোমার স্বাধীন হয়ে যাবে তোমাদের ব্যক্তি স্বাধীনতা প্রকাশ পাবে মজার বিষয় হলো এই সমস্ত ব্যক্তিতে যদি আমরা সাক্ষাৎকার নেই আমরা দেখবো বেশিরভাগ লোক নির্দেশ রসুল চলবে শালীন ভাবে যেমনটি আল্লাহ রবীন্দিন নির্দেশ করেছেন যেন তাদের সৌন্দর্য প্রকাশ না পায় আবার আল্লাহ রবীন্দ্র সোহাইব আলাইসলামের কন্যার সেই বিনম্র হাটাকে প্রশংসা করে কোরআনে উল্লেখ করেছেন আবার বলেছেন যে এই দনের প্রকাশ এমন কি সেই নারীদের নিতম্বুলি হেলেদুলে নাচবে এই সবগুলি দ্বারা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যত এই শালীনতার ভিতর দিয়ে চলব তত আমাদের ভবিষ্যৎ সুন্দর আর যত আমরা অশালীন হব এবং চলাফেরার ভিতরে আমরা নীতি মেনে না চলবো তত আমাদের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে তাই আসুন আমরা এইখানে আপনাদের সকলের পক্ষ থেকে পৃষ্টি বাংলার পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দ আবারও মুবারক জানিয়ে এখানে শেষ করছি আপনার আপনার পারে, বিনিযোগ সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন पाउंड एकॉन्टाम्बर 011-32-301 आइबैन जी बी बान्डो एल ओ वाईडी 309-6-3401-0241-922 स्ट कोड 30-008-3 स्वेफ बी आईसी कोड आई बी ओ बी जी बी बाईश टाका पाठी आमदर इमेल कुरून admin at pctv.tv pctv मानोबतर समधान My name is Farig Zakinan. I am from My name is Rustana Naik. You are the best of people. peeps. I vote for Naik in Tariwasi like, and believing in कि ओ खरीजा करीनास ता अमुरून बिल मारूफी व तनहौना अली नमुन करी अतोमिनून बिलला जोडी माय प्रियर माय সকাল 9:00 टाए बांग्लादेशे पीएसटीबी मानव मुक्त प्रेरण कर सर्वदा इसम प्रकृत अर्थे शांति कायम कर शांति समाज गठने शांिर जन्लाम अवदान समाज शांति प्रतिष्ठाएस बुधवार रत साढ़े आठटाय पुनः सम्प्रचार सकाल सारे